পরিবেশিত হবে পৃথিবীর আজকে আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে মদিনার ইহুদিরা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 তাদের হটকারিতের শাস্তি স্বরূপ চল্লিশ বছর ধরে তারা মরুভূমিতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায় পরবর্তীতে একসময় সময় হারুন ও মুসাল ইসলাম দুজনে মারা যান এরপর তাদের নেতৃত্ব দেন ইউসাইবেন নুন আলা ইসলাম তিনি ছিলেন মুসাল ইসলামের একজন সেবক তিনি বন ইসরায়েলের জেরুসালেম জয়ের নেতৃত্ব দেন প্রচন্ড শক্তিশালী একটি জাতিকে বন ইসরায়েলিরা আল্লাহর ইচ্ছায় পরাজিত করে এবং জেরুসালেমকে মুক্ত করে আর সে সময়টা ছিল বন ইসরায়েলীদের স্বর্ণযুগ তাদের শ্রেষ্ঠ সময়ে কোরআনে এরপরে বণিত হয়েছে রাজা তালুতের কাহিনী তালুতের অধীনে অল্প কিছু বন ইসরায়েলই জালিম শাসক জালুতের বিরুদ্ধে জিহাদ করে বিজয় অর্জন করে রাজা তালুতের যে সৈনিক জালুদকে হত্যা করেছিলেন তিনি হচ্ছেন দাউদ আলাহ ইসলাম দাউদ আলহ ইসলামের পর বন ইসরায়েলকে নেতৃত্ব দেন তার ছেলে সুলাইমান আল ইসলাম তারা দুজনে ছিলেন ন্যায়প্রান শাসক সুলাইমান আলাহ ইসলামের অবসানের পর বন ইসরাদের অবস্থা বেশ দুর্বল হতে থাকে তারা আল্লাহ দিন থেকে দূরে সরে যায় এবং অনেক দলে বিভক্ত হয়ে যায় তারা রাজ্য হার হতে সবচেয়ে ছিল ষষ্ঠ শতাব্দীতে ব্যাবিলনিয়ান সেনাবাহিনীর আক্রমণ এবং খ্রিস্টবর্ষের প্রথম শতাব্দীতে রোমানদের আক্রমণ এভাবে বন ক্রমেই দুর্বল হতে থাকে এ সময়টায় তারা তাদের আদিভূমি ফিলিস্তিন ও সিরিয়া ছেড়ে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 বনে ইসরায়েল তাই করেছিল কিন্তু এই সর্বোচ্চ পর্যায়ের কুফর বা আমরা বলতে পারি একজন নবীকে অস্বীকার করার মতো জঘন্য পর্যায়ের কুফরে তারা হঠাৎ বা একদিনে মৃত্যু হয়নি বরং তাদের পথবষ্টতার সূচনা বহু আগে ইতোপূর্বে প্রেরিত অনেক নবীদেরকে তারা কষ্ট দিয়েছে তাদের অবাধ্যতা করেছে তাদের সাথে ব্যাদবি করেছে এমনকি তাদেরকে হত্যাও করেছে ইস আলাহ ইসলামকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা সেটা করতে পারেনি তবুও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 তারা দিনের মূল লক্ষ্য ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাদ দিয়ে ছোটখাটো বিষয় নিয়ে বাড়াবাড়ি করত দিন শেষে তাদের বিশ্বাসের বিচ্যুতি এতটাই প্রকট হয়েছিল আর অন্তর এতটাই কলসূত হয়ে গেছিল যে তারা তাদের নবীদেরকে হত্যা করতেও দ্বিধাবোধ করেনি আমরা যখন বন ইসরায়েলের এই ইতিহাস দেখি তখন আমরা আপনারই বুঝতে পারি কেন তারা নবী মোহাম্মদ সাল্লাহু আলি আসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল যদিও বা তারা জানত আরবে একজন নবীর উদ্ভব ঘটবে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 এর পরেও তারা জেনে শুনেই নবীজি মুহাম্মদ সাল্লাহ আলিবাস্লামকে অস্বীকার করেছে তারা ঠিক যে কারণে ইসা আলাহ ইসলামকে অস্বীকার করেছিল ঠিক একই কারণে তারা মুহাম্মদ সাল্লু আলিহাস্লামকে অস্বীকার করেছে আর সেটা হলো নিজেদের শ্রেষ্ঠত্ব দুনিয়ার কর্তৃত্ব আর সামাজিক স্ট্যাটাস বা মর্যাদা হারানোর ভয় ইউদিরা খুব দাবি করত তারা হকের উপর আছে তারাই হলো একমাত্র হকপন্থী কিন্তু তারা কার্যত এই হককে স্বীকার করত না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 তাদের অন্তরে ধর্ম বলে কিছু ছিল না তাদের অন্তর ছিল প্রচণ্ড কঠিন দুনিয়ার প্রতি তাদের লোভ ছিল আল্লাহ আল্লাহতালা এদের ব্যাপারে বলেছেন এরা মৃত্যু কামনা করে না এরা দুনিয়াকে প্রচন্ড ভালোবাসে প্রশ্ন আসতে পারে তাহলে তারা কেন নবীজিসাল্লু আলহি ওয়াসালামের আগমনের আশায় মদিনায় এসেছিল ধর্মের প্রতি তাদের যদি কোন আন্তরিকতা নাই থাকে তাহলে কেন তারা আশা করত যে একজন নবী আসবেন আর তাদের বিজয় করবেন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 বর্তমানে ইসলাম বিরোধী প্রজেক্টগুলোর উদ্দেশ্য কাজের ধরন এবং পন্থা সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে রসুল্লাহ সাল্ল আলী হোসালামের সিরাতে মোদিনায় ইহুদিদের ষড়যন্ত্রমূলক কার্যক্রমগুলো বুঝতে হবে আর তাই এই পর্বে আমরা ইহুদিদের কার্যক্রম নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমরা মদিনার সনদ ছিল মোদিনার মুসলিম অমুসলিম এবং ইহুদিদের মধ্যকার সম্পর্ক নির্ধারণকারী একটি সাংবিধানিক দলিল বা আইনি চুক্তিপত্র রসুল্লা সাল্লু আলী হোসালাম ইহুদিদেরকে মোদিনা নাগরিক হিসেবেই গণ্য করতেন আর শুরু থেকে সেভাবেই তাদের সাথে আচরণ করে আসছিলেন তাদের বিরুদ্ধে তার কোনো গোপন এজেন্ডা ছিল না তাদের ব্যাপারে কোনো খারাপ ধারণা বা ঘৃণাও পোষণ করতেন না সত্যি বলতে আহলে কিতাব হিসাবে মশরিকদের চাইতে তাদেরকে বরং আপন ভাবা হত যেহেতু তাদের পূর্বের কিতাবের ব্যাপারে জ্ঞান ছিল তাই কিছু কিছু ব্যাপারে মুসলিমরা তাদের অনুসরণও করত অথচ তারই প্রথমে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং রসুল্লাহ সাল্লাহু আলী ওসলামের সাথে করা চুক্তি ভঙ্গ করে মোদিনায় রসুল্লাহ সাল্লু আলি আসলাম পাফেলার প্রথম দিন থেকেই ইহুদিরা অখুশি ছিল মদিনার দুই শীর্ষস্থানীয় নেতা হুয়াইবিন আখতাব আর আবু ইয়াসির এবিন আখতাবের কথোপকথন থেকে তাদের মনের অবস্থা কেমন ছিল তা আমরা বুঝতে পারি এই কথোপকথনটি আমরা আগেও বর্ণনা করেছি ঘটনাটি আবার শোনা যাক ঘটনাটি বর্ণনা করেছেন রসুলুল্লাহ সাল্লু আলী হাসলামের শ্রী সাফিয়া রাজ্য আনহা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 জেনে শুনেও তার অনুসারী না হয়ে সে শত্রুতার পথ বেছে নেয় এর কারণ আমরা আগে উল্লেখ করেছি আর তা হল আরবদের প্রতি ইহুদিদের ঘৃণা প্রচন্ড হিংসা আর তীব্র বিদ্বেষ তাদের মনের এই হিংসা থেকে জন্ম নেয় তাদের হিংসা তাদের বনকে এমনই অন্ধ করে দেয় যে তারা নবীজের নবুয়াদকেই অস্বীকার করে বসে ইহুদিরা প্রথম দিন থেকেই আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে কার্যত যুদ্ধ শুরু করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে কোন ময়দানে এ যুদ্ধ ছিল না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 তারা একে অপরে ভালোবাসত শুধু এই কারণে যে তারা সবাই মুসলিম ইদুরে দেখল আউস আর খাজরাজের মিলিত শক্তির সাথে ইহুদিরা কখনই পেরে উঠবে না ইহুদিরা ভালো করে জানত এই ঐক্যের ভিত্তি ছিল ইসলামী ভ্রাতৃত্ব বোধ আর তাই ইহুদিরা আউস ও খাজরাজের মধ্যে অতীতের যে বিভেদ ছিল সেটা বারবার মনে করিয়ে দিত উত্তেজক কথাবার্তা বলে তাদের মধ্যে জাহিলিয়াতি যুগের জাতীয়তাবাদী চেতনাকে জাগিয়ে দিত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 যেই আওস আর খাজরাজের মধ্যে একটু আগেও শান্তিময় সম্পর্ক ছিল তাদের মধ্যেই যুদ্ধের দামামা পেজে ওঠে কিছু অপ্রীতিক শব্দ কিছু জাহিলিয়াতে চেতনার বাণী এতটুকুই যথেষ্ট ছিল একটি সুন্দর পরিবেশকে নষ্ট করে অশান্ত আর অস্থিতিশীল করে তোলার জন্য আউস ও খাজরাজের মধ্যে যুদ্ধের কথা রসল সাল্লাহ আলিয়াস্লামের কানে পৌঁছলে তিনি ছুটে এলেন মুসলিমদের উদ্দেশ্যে বললেন তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কি আবার সেই জাহিলিয়াতের জীবনে ফেলে আসা তোমাদেরকে ইমান আর ইসলামের দিকে হিদায়ত করেছেন তোমরা কি ভুলে গেছো অনুগ্রহের কথা অনুগ্রহের কারণে আজ তোমরা জাহিলিয়াত ও কুফরী থেকে মুক্তি পেয়েছ যে অনুগ্রহ তোমাদের অন্তরে শত্রুতার পরিবর্তে ভালোবাসা ও বন্ধুত্বের বীজ বপন করেছে রসুল্লাহ আলিমের এই কথা শুনে তারা যেন বোধ ফিরে পেল সবকিছু ভুলে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 শাহ সেবেন কাইস ও তার সাঙ্গ পাঙ্গদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ তাল কোরআন উল্লেখ করেছেন তিনি বলেন লিয় ললকিত বিলিম শুদ্দূন সবিলি লিম বুনজ তুম শৃহদ ওমলা বিফি নামূ يا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن تُطِعُوا فَرِيقًا مِّنَ الَّذِينَ أُوْتُوا الْكِتَابَ يَرُدُّوكُمْ بَعْدَ إِيمَانِكُمْ كَافِرِينَ هَيْ نُبِي اپنی بولون هَيْ أَهْلِ كِتَابْرَ تُمْرَا كَيَنُوا جِنَبُوا جَهَيْ أَلَّرَ آَيَتْ عَرْشِكَرْ كَرَو اَتْوَا چَوَ تُمْرَا جَاكِ আল্লাহ তালাই তার উপর সাক্ষী আপনি আরো বলুন হে আহলে কিতাবরা যারা ইমান এনেছে তোমরা কেন তাদেরকে আল্লাহর পথ থেকেই তোমরা আল্লাহর পথকে বাঁকা করতে চাও অথচ এই লোকদের সত্যপন্থী হবার ব্যাপারে তোমরাই তো সাক্ষী আল্লাহ তালা তোমাদের এই এইসব বিদ্রোহমূলক আচরণ সম্পর্কে মোটেই বেখবর নন তোমরা যারা ইমান এনেছ তোমরা যদি আগে যাদের কিতাব দেয়া হয়েছে তাদের কোনো একটি দলের কথা মেনে চলো তাহলে মনে রেখো ইমান আনার পরেও এরা তোমাদেরকে কাফির বানিয়ে দিবে সুরা আলে ইমরান আয়াত আটানব্বই থেকে একশো আল্লাহ মুসলিমদের সতর্ক করে বলছেন আহলে কিতাবদের অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের অনুসরণ করার ফলাফল খুবই ভয়াবহ হয়তো খুব নিরীহভাবে কেউ তাদের অনুসরণ করা শুরু করতে পারে কিন্তু এর চূড়ান্ত পরিণীতি কুফর ইহুদিরা খুব ভালো করেই জানত মোহাম্মদ সাল্লু আলিউসলাম হচ্ছেন সত্য নবী তাদের কিতাবেই রসুলুল্লাহ সাল্লু আলিহু আসলামের আগমনের কথা লেখা আছে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 অসু বিতিহানু তুমপ্রতিন নিফ মি কুবৈল আয়লুন্তদূ কুমিং কুম উদ ইয় মূন বিলফি হৌন নিউল ইফ্লি হ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 এমনকি তারা স্বয়ং আল্লাহ তালার ব্যাপারেও অসম্মানজনক কথা বলত এমন একটি ঘটনা ঘটে আবু বকর রাজে আনহু ও এক ইহুদি আলেম ফিনহাসের মাঝে একবার আবু বকর রাজেলাহ আনহু তাদের এক মজলিশে গেলেন সেখানে বেশ কিছু ইহুদি বসা সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হল তাদের আলিম ফিনহাস আবু বকর সিদ্দিক রাজেলাহ আহু তাকে ইসলামের দাওয়াত দিলেন বললেন ফিনহাস আল্লাহকে ভয় করো ইসলাম গ্রহণ করো আল্লাহর কসম তুমি ভালো করে জানো মোহাম্মদ সাল্লা আলহাম হচ্ছেন আল্লাহ প্রিয় রাসুল তিনি তোমাদের কাছে সত্য সহকারে আগমন করেছেন তার কথা তোমাদের কিতাব তাওড়াতেই উল্লেখ করা আছে উদ্ধত ফিনহাস তখন টিটকারে মেরে বলল শোনো তোমাদের রপ্ত গরীব আমরা হলাম ধনী যদি তোমাদের রব ধনী হয়ে থাকে তাহলে তিনি তোমাদের দান খরচ করতে বলেন কেন এটাই প্রমাণ করে যে তিনি অভাবী আর আমরা ধনী আমাদেরকে তার প্রয়োজন এই কথা শুনে আবু বকরিল্লাহ আহুর মেজাজ প্রচন্ড খারাপ হল তিনি ফিনহাসের মুখে খুশি মেরে বসলেন ফিনহাসও কম যায় না সে দৌড়ে গিয়ে রসুল্লাহালামের কাছে আবু বকরের নামে নালিশ করে দিল। দিল্লাহ আবু বকরহুর কাছে এই বিষয়ে কৈশিয় চাইলেন আবু বকরিল্লাহু রসুল্লাহকে বললেন আল্লাহর এই দুশ্মন ভয়াবহ কথা বলেছে সে বলেছে আল্লাহ হচ্ছে গরিব আর তারা হল ধনী এই কথা শুনে আমি রাগের মাথায় তাকে ঘুষি মেরেছি কিন্তু ফিনহাস মুখের ওপর সব কিছু অস্বীকার করলো তখন আল্লাহ আজাল এই আয়াত নাসিল করলেন সনকু বুম কলু কৎল মুি বৈরি শক্তি নো কোয়া দল হরি ذَلِكَ بِمَا ঐদি খুম অন্য হল সবি বল্ল মিল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 লবল নফী অম্বলি কুম ফুসি খুমস মিলীন উতুকিতবমি কবলি খু মি অশ্বূি কিন্তু ই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 কিন্তু তারা আসলে সালামের লামকে বাদ দিয়ে সালামের বদলে বলল সাম যার অর্থ দাঁড়ায় তোমার মৃত্যু হোক আয়সা রাজ আনহা এই কথা শুনে খুবই খেপে গেলেন আসলাম ও আলেকুম বানরের দল শুকুরের দল এই বলে তিনি ইহুদিদের উদ্দেশ্যে অভিশাপ দিতে লাগলেন রসুল্লাহ সাল্ল আলী সালাম বললেন এভাবে বলুন আয়শা আল্লাহ তালা ফাহাস এবং তাফাহুস পছন্দ করেন না এর মানে হল বাজে কথা এবং নোংরা কাজ আয়শা তখন বললেন ইয়া রসুল্লাহ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 তুমি কি তাদের লক্ষ্য করোনা যাদের আল্লাহ তালা ও তার রসুল সম্পর্কে গোপন কানাঘুসা করতে নিশ্চিত করা হয়েছিল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 যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ যাবতীয় সম্মান আল্লাহর সুরা নিসা একশো উনচল্লিশ বেশিরভাগ মুফাসিরদের মতে এই আয়াতে কাফির বলতে পৌঁছানো হচ্ছে ইউদিদের কথা আল্লাহ তালা আরো বলেন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 এবং ইসলাম গ্রহণে বৈরী পরিবেশ সৃষ্টি করা এই প্রসঙ্গে একটি ঘটনা আমরা আগেই উল্লেখ করেছি যা হচ্ছে আব্দুল্লাহিন সালামের ঘটনা সালাম ছিলেন একজন ইহুদি আলিম তবে বাকিদের সাথে পার্থক্য ছিল তিনি ছিলেন একজন সৎ আলিম এবং তার মতো অল্পকজন কজন সৎ ইহুদিদের মধ্যে অবশিষ্ট ছিল যখন নবীজি সাল্লু আলি হুয়া সাল্লাম মদিনায় এলেন তখন স্বাভাবিকভাবেই আব্দুল্লাহ ইবিন সালাম বেশ আগ্রহের সাথে তার সাথে দেখা করতে গেলেন কেননা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 এর মাধ্যমে তারা ইসলাম গ্রহণ থেকে তাদের লোকদের বিরত রেখেছিল গুজব ছড়ানো এবং মুসলিমদের সমস্যা ও দুঃখ আনন্দ প্রকাশ করা ইহুদিরা মুসলিমদের কষ্ট দেয়া বা খোটা দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া করত না আকাবার শপথে যে বারোজনকে নকিব বা দায়িত্বশীল হিসেবে নির্ধারণ করা হয়েছিল তাদের একজন ছিলেন আবু উমামা আসাদ এবং জুরারা রদিয়াল্লাহ আনহু তিনি যখন মৃত্যু সজ্জায় তখন নবীজি সাল্ল আলী ওসাল্লাম তার সাথে দেখা করলেন তার অসুস্থতা দেখে চিকিৎসা স্বরূপ একটি পন্থা বলে দিলেন যেটি আমলে করা হতো। একটি গরম লোহা দিয়ে শরীরের জখম হওয়া স্থানে ছেঁকা দেওয়া যার ফলে জীবাণু নষ্ট হয়ে যেত কিন্তু সে চিকিৎসায় আস সুস্থ হলেন না তিনি মারা গেলেন এই নিয়ে ইহুদিরা ব্যাপক সোরগল তুলল বলল এ কেমন কথা মুহাম্মাদ তার সঙ্গীর অসুস্থতা সুস্থতা দিতে পারল না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 মোদিনের সনদ অনুসারে মুসলিমদের সাথে সুসম্পর্ক ও রসলুল্লাহর প্রতি অনগ্ থাকার কথা থাকলেও ইহুদিরা কখনো সে ধার ধারেনি। প্রথম দিন থেকেই তাদের পন্থা ছিল শত্রুতা আর ঝগড়া বিবাদ ইহুদিদের ক্রমাগত ষড়যন্ত্র ও অপকর্ম মুসলিম ও ইহুদিদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বদযুদ্ধের পর তাদের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যায় রসুল্লাহ সাল্লু আলী ওয়াসালাম তখন বনু কায়নকাকে বলেন ইহুদিদের বলছি তোমরা সতর্ক হও নয়তো আল্লাহ কোরাইশদের মতো করে তোমাদের শাস্তি দিবেন।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 فِأتُ تُقاتلُ فيِي سَبِي لللهِ وَأُخْرىَكَافَِةُ رَونَهُم مِث لَْهِم رَأِي الع وَلَّهُ يُأَيدُ بِنَصِْهِ مَ شَ إِ فيِي ذَلِكَ ل عِبرَةَ ال لؤُلِ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 অন্যান্য সম্পর্কে জানতে ফেসবুক পেজ ডবু ডেসবুক চ্যানেল ডব্লু ডবল কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2-0-1-5